আবু সুফিয়ান ইবনু হার্ব ইবনু উমাইয়াহ হ্রদিল্লাহ হতে বর্ণিত যে হিরাকল তাকে ডেকে পাঠালেন কুরাইশদের সেই কাফেলাসহ যারা সিরিয়ায় বাণিজ্যের উদ্দেশ্যে গিয়েছিলেন এটা কুরাইশ কাফিরদের সাথে নবী সাল্লাহ আলিয়াসাল্লাম এর চুক্তি থাকাকালীন ঘটনা